জাবির ইবনু আবদুল্লাহ হ্রদিয়াল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম ঈদ ইদুল ফিতরের দিন বের হন অতপর খুদ্বার পূর্বে সালাত শুরু করেন